আনাজ রদুল্লাহ তাল্হ্ন বর্ণিত নবী সাল্লি সাল্লাম এর নিকট পানির একটি পাত্র আনা হল তখন তিনি জাওরা নামক স্থানে অবস্থান করছিলেন নবী সাল্লাহ সাল্লাম তার হাত ওই পাত্র রেখে দিলেন আর তখনই পানি অঙ্গুলির ফাঁক দিয়ে উপচে পড়তে লাগল ওই পানি দিয়ে উপস্থিত সকলেই অজু করে নিলেন কতাদ রহমতুল্লা আলহী বলেন আমি আনাস রদুল্লাহ তালাহনকে জিজ্ঞেস করলাম আপনারা কতজন ছিলেন তিনি বললেন আমরা তিনশো কিংবা প্রায় তিনশো জন ছিলাম